তার জানাজার এই এইরকম মসজিদের মাইকে এইভাবে ঘোষণা করা ঠিক নয় বা মাইকিং করার মাধ্যমে প্রচার করা ঠিক নয় স্বাভাবিক গতিতে যেটা প্রচার হয় ফোনের মাধ্যমে এলাকার মাধ্যমে চলতে ফিরতে জানানোর মাধ্যমে সেইভাবে প্রচার হবে যে ব্যবহার করা যাবে না আমি তো মনে করি যে বিরত থাকাই ভালো এবং আব্বু আরো কঠোর ভাবে বলে আমি যেভাবে বলতেছি তার হচ্ছে কঠোর ভাবে বলে আব্বু যে মসজিদের মাইককে কাজে ব্যবহার করা যাবে